विज्ञ अलामगण तुम जदि आल्लर नैकट्य पे चाओ तुम्हें आल्लर नैकट्यशील बान् होते चाओताल चार्टि क्या शेष ना कखई राते घुमे ना प्रथम क्या अल्लाह कारो साथ झगड़ा विवाद चलते ये झगड़ा विवाद मीमा ना कराते घुमा কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই এই ঝগড়া বিবাদের মীমাংসা না করা অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয় আর বিবাদী ব্যক্তি যদি কেমতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় তুমি কি করবে দ্বিতীয় কাজ, কাজু নামাদমিন ফার্লাহ কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না আল্লাহ তালা তোমার উপর যেই কাজগুলোকে ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না মনে করো এশার নামাজ এটা একটা ফরজ বিধান তুমি এশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে আর রাতে তোমার মৃত্যু হলো তো তুমি এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবে। তৃতীয় কাজ মালাম মিনহু। গুনা থেকে তাওবা না করে রাতে ঘুমাবে না মনে করো তুমি দিনের বেলায় কোনো গুনাহ করেছো আর তাওবা না করেই রাতে ঘুমিয়ে পড়লে মালাকুল মাউদ যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায় তাহলে যত চেষ্টাই করো তাওবা করার আর কোনো সুযোগ থাকবে না চতুর্থ কাজে ঘুমানোর পূর্বে উত্তম একটি ওয়সিয়ত না লিখে ঘুমাবে না